বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতমদুল্লাহানুসল্লি ওয়ানুসল্লি ও আল্লা রসুলহ আমল আলহি ওয়া সাবিহি আজমাইন আম দর্শক আপনারা যারা পিস টিভি বাংলার দর্শসূন্না অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছি সন্ন্যাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গেই আমরা আলোচনা করছি সহজ কিছু হৃদয়ের কর্ম কালবেের আমল যার দ্বারা আমরা যে আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহর বেলায় অর্জন করতে পারি আর তার প্রথম কর্মটি ছিল আত্মপর্যালোচনা মরা উন্নস নিজে নিজের কর্মের হিসাব নেওয়ার চেষ্টা করা দর্শক আমরা সাহাবিদের আত্মসমালোচনা আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম হান্দালাহ কয়াতব রসুলিল্লাহ সাল্লা সাল্লাম রসোল্লা ওই লেখক সাহাবি হ্যা আমরা যখন আপনার কাছে থাকি আপনি আমাদের কেন করেন জানা জাহান্নের কথা বলেন তখন মনে হয় আমরা প্রত্যক্ষ দেখছি ইমানের গভীর থেকে গভীরে চলে যায় আমরা কায়দা না আজওয়াজার আমরা যখন আপনার কাছ থেকে বেরিয়ে স্ত্রীদেরকে সময় সন্তানদেরকে সময় দিই ব্যবসা বাণিজ্য চাষবাস প্রয়োজনে ব্যস্ত হয়ে পড়ি তখন অনেক কিছুর হৃদয় থেকে সরে চলে যায় ভুল হয়ে যায় এটাকে হানজালা নিফাক মুনাফিকি বলে গণ্য করছেন ইমান কেন কমে যাবে একই রকম তো থাকা দরকার রসলাল্লা সাল্লাম বোঝালেন বললেন তোমরা আমার কাছে আল্লাহ তালার জিকির আলোচনার ভিতর থাকার অবস্থায় যে পর্যায়ে থাকো তোমরা যদি সর্বক্ষণ ওই পর্যায়ে থাকতে তাহলে আল্লাহর ফেরেস্তারা তোমাদের বিছানায় তোমাদের ঘরে তোমাদের মাজলিসে তোমাদের সাথে মুসাফা করতেন হাত মিলাতেন কিন্তু মানবীয় প্রকৃতিতে তো এটা হয় না আঞ্জালা কখনো একটু বেশি কখনো কমবে কিছু সময় বেড়ে যাবে কিছু সময় একটু কমে যাবে কিছু সময় বেড়ে যাবে কিছু সময় কমে যাবে তবে পর্যবেক্ষণ চলতে থাকবে দর্শক তাহলে আমরা দেখলাম যে সাহাবায়কেরা আত্মপর্যবেক্ষণ করতেন ইমান কমছে কিনা বাড়ছে কিনা লক্ষ্য রাখতেন ইমানের ঘাটতি অনুভব করলে তাদের তো ইমান কম ছিল না কিন্তু রসো সাল্লা ইসলামের কাছে বসে যে গভীরতা অর্জন করতেন আল্লাহ তালার নৈকট্য জান্নাত জাহান্নামের বিষয়ে যেমন অনুভব করতেন স্বভাবতই সংসারে ব্যস্ত হলে সেটা থাকে না এটাকেও তারা পর্যবেক্ষণ করেছেন এবং এটাকে মুনাফিকি বলে গণ্য করেছেন দর্শক কাজেই সবসময় আমাদের অন্তরের দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে প্রতিদিন সালাতের সময়ে একটা নির্দিষ্ট সময়ে আমাদের চেষ্টা করতে হবে দিনের কর্মগুলো পর্যালোচনা করা পাপের জন্য আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাওয়া নেক কাজ করতে পারে আল্লাহ তাল্লাহর কাছে আল্লাহর সুক্রিয়া জানানো কবলিয়তের জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য দোয়া করা এভাবে নিজেদের পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে দর্শক কত সময় আমরা নষ্ট করি দুনিয়ার পর্যবেক্ষণ করে খবর দেখে এরপরে আমরা দশজনের খবরের পর্যালোচনা করে ভবিষ্যতে কি হবে কি হলো কোন দল কোন মত কোন ব্যক্তি কত সময় আমরা নষ্ট করে ফেলি কিন্তু নিজের কর্মের পর্যালোচনা করি না অন্যের হিসাবগুলো নিচ্ছি আমরা অন্যের কর্মের পর্যালোচনা করছি আমরা দশজন এক জায়গায় বসলেও সাধারণত পরের পর্যালোচনা হয় নিজের কর্মের পর্যালোচনা করছি না অথচ আল্লাহ তাল্লাহার কাছে যে আমাদের নিজেদের হিসাব দিতে হবে অন্যের হিসাব তো দিতে হবে না তাই আত্মশুদ্ধির জন্য নিজেদেরকে পরিশুদ্ধ অন্তরের মানুষ বানাতে হলে আত্মসমালোচনা প্রয়োজন নিজেদেরকে হিসাবের ভিতরে রাখতে হবে পাপ করে ফেললাম কিনা পুণ্য হলো কিনা পুণ্যটা কি পরিমাণে হয়েছে পাপটার কি অবস্থা তবাক করতে পেরেছে কিনা এটা আমাদের সব সবসময় বহাল রাখতে হবে দর্শক বিশেষ করে যারা রাত্রে তাহা উঠতে পারেন ভালো যারা উঠতে পারেন না তারা যদি আমরা একটু কষ্ট করি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইয়া নাস মা ইউ তহাদাহ হে মানুষেরা তোমরা পবিত্র থাকো কেউ যদি পবিত্র অবস্থায় ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ একজন ফেরেস্তা দিয়ে দেন ওর বিছানায় শুয়ে থাকে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে নড়াচড়া করে আর ওই ফেরেস্তা আল্লা তাল্লার কাছে এই বান্দার জন্য দোয়া করতে থাকে কাজে আমাদের যদি সুযোগ থাকে আমরা সালাতুল ইসা আদায় করিও সাধারণত বেশ একটু আগে আটটার দিকে নটার দিকে ঘুমাতে যায় হয়তো দশটা এগারোটার দিকে হাদিস রেফে এসেছে রাত যখন তিন ভাগের এক ভাগ চলে যায় দ্বিতীয় তৃতীয়াংশ শুরু হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা রহমতের দরজাগুলো খুলে যায় দোয়া কবুলের সময় হয় কাজেই আমরা ঘুমানোর আগে যদি প্রচণ্ড ঠান্ডা না হয় অজু করব পবিত্র হব দুই চার একাধ সালাদকে আমুল্লাইল আদায় করবো এরপরে নিজেদের একটু হিসাব নেবো সারাদিন কি করেছি অন্যায় করলে তো অবা করবো কারোর ক্ষতি করে থাকলে তো আবার সিদ্ধান্ত নেব কেউ মনে কষ্ট দিলে ক্ষমা করে দেব কোনো ভালো কাজ করতে পারে আল্লাহ তালা শুক্রিয়া জানাবো মনের ব্যথা বেদনা আল্লাহ তালার কাছে জানাবো দর্শক মনে হচ্ছে অনেক সময় কিছুই না সব মিলিয়ে হয়তো দশ মিনিট সময় লাগবে এভাবে আত্মপর্যালোচনা এবং দোয়ার মাধ্যমে ও যবস্থায় যদি আমরা শুয়ে যেতে পারি ইনশাল্লাহ কয়েক মাসের ভিতরে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এভাবে আত্মপর্যালোচনা করার তৌফিক দান করুন দর্শক সহজ আরেকটা নেক আমল যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য অর্জন করায় তা হলো আখেরাত্মকিতা নির্লবতা পর সার পরিভাষায় যাকে বলা হয় জহুত দুনিয়া বিমুখতা দর্শক ইসলাম দুনিয়া বিমুখতা বলতে সন্ন্যাসবাদ বোঝায়নি বৈরাগ্য বাদ বোঝায়নি এগুলো ইসলামে হারাম অনেক ধর্মে বা ধর্মের নামে অনেকে মনে করেন সংসার স্বামী স্ত্রী এগুলো দুনিয়ার কাজ নির্বিলি আল্লাহর ইবাদত করব। বনে জঙ্গলে চলে যাব বিয়ে শি করব না টাকা পয়সা অর্জন করবো না এই ধরনের চিন্তা ইসলাম কখনোই প্রশ্রয় দিন ইসলামে বিবাহসাদী করা যেমন এবাদত কর্ম করা এবাদত পেশা নির্ভর হওয়া এবাদত তবে ইসলামে যুহুদ বলতে যেটা শেখানো হয়েছে সেটা হলো আপনি সম্পদের মালিক সম্পদ আপনার মালিক নয় সম্পদ আপনার হৃদয়েকে গ্রহণ করে নেয়নি আপনি সম্পদের মালিকানা নিয়ে আছেন আপনার হৃদয় সম্পদমুখী নয় আল্লামুখী দুনিয়ামুখী নয় আখেরাত মুখী আমরা সম্পদ অর্জন করি তা আল্লাহর কাছে ব্যবহার করব সন্তানদের জন্য রেখে দেব কিন্তু সম্পদ আমাদের সব কিছু দুনিয়ার জন্যই সব কিছু চিন্তা করব এরকম যেন না হই আর এটাই হলো ইসলামের পরিবেশায় নির্লবতা যুহুদ। এটা একটু চর্চা করতে হয় প্রতিনিয়ত মনে করতে হয় যে আমাদেরকে আল্লাহ তা আল্লাহর কাছে যেতে হবে আর এই দুনিয়ার সম্পত্ত আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে নিতে পারেন কিভাবে করলে আল্লাহ খুশি হন এটা চিন্তা করতে হবে দুনিয়ায় ভালো থাকলে আলহামদুলিল্লাহ কষ্ট হলে সবর শকরের মাধ্যমে দুনিয়াটাকে একটা চলন্ত সফরের বিষয় মনে করে মনটাকে আখেরাতের দিকে ধাবিত করা এটাই হলো জৌদ আল্লাহ রসুল সাল আল্লাহ আমাদেরকে এটা খুব সহজে শিখিয়েছে কুনফিৎ দুনিয়া কে আন্না কা তুমি দুনিয়াতে কিভাবে থাকো যেভাবে একজন প্রবাসী অথবা পথচারী থাকে দুটো বিষয় হয় প্রবাসী অথবা পথচারী প্রবাসী অর্থ এক দেশের মানুষ আরেক দেশে গিয়েছেন কিছু বছরের জন্য কিন্তু তিনি জানেন চাকরি শেষে শেষে আমাকে দেশে ফিরে যেতে হবে ওই ব্যক্তি প্রবাস জীবনে যা অর্জন করেন মূলত দেশে সঞ্চয়ের চেষ্টা করেন পরিবারের জন্য আর প্রবাস জীবনে যতটুকু প্রয়োজন ব্যবহার করেন তিনি প্রবাস জীবনে একটা বাড়ি অবশ্যই সম্মানজনক বাসা নেওয়ার চেষ্টা করেন কিন্তু এমন কিছু করেন না যে প্রতি মাসে যা আয় করেন সবই এই বাসার জন্য ব্যয় হয়ে যায় এমন করলে তো তাকে লোকে পাগল বলবে যে প্রবাসে এসেছে এত আয় করছে কিন্তু কিছুই সঞ্চয় করছে না দর্শক কাজেই আমাদের বুঝতে হবে আমাদের বাড়ি এটা নয় এই দুনিয়ার জীবনে আমরা প্রবাসী এই প্রবাস থেকে একজভায় নিজের বাড়িতে যেতে হবে প্রবাস জীবনে অবশ্যই ব্যয় করতে হবে বাড়ি করতে হবে সন্তান জন্য শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে তবে চিন্তা থাকবে আমার আসল বাড়ির জন্য কিছু সঞ্চয় করা যেন সেখানে যেয়ে আমি সব কিছু পুরোপুরি পেয়ে যাই আর দুনিয়ার জীবনেও যেগুলো করব সেটাও ওই জীবনের জন্যই খেয়াল রাখতে হবে যেমন প্রভাব জীবনে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই খেয়াল রাখি যে আমাদের দেশে যেয়ে যেন শিক্ষা কাজে লাগে এমন শিক্ষা দিই না যেটা দেশে যেয়ে কাজে লাগবে না ঠিক তেমনই সন্তানদেরকে মানুষ করব বাড়িটা তৈরি করব। আমরা জাগা জমি করব সম্পদ অর্জন করব সবই করব কিন্তু সেটা হবে আখেরাতমুখী হয়ে কারণ আমরা তো প্রবাসী আর মানুষ যখন আখেরাতমুখী হয়ে করে তখন পুরো দুনিয়ার সকল কাজই এবাদতে পরিণত হয় আমি বাড়ি তৈরি করছি উদ্দেশ্য পর্দার সাথে সুন্দরভাবে সম্মানের সাথে থাকবো যেন মর্যাদার সাথে দিন এবাদত করতে পারি আমার বাড়ি বানানোটাও এবাদতে পরিণত হলো আমার বিবাহ আমার পরিবার পালন আমার সম্পদ অর্জন সবই আখেরাতের জন্যই হয়ে যাবে তবে আমার চেতনায় থাকবে আমি প্রবাসী ও আবিরুস্তাবির পথচারী মুসাফির আরও অল্প সময়ের জন্য আমরা অল্প সময়ের জন্য বিমানে ওঠি অল্প সময়ের জন্য ফেরির উপরে গাড়ি তুলি অথবা ফেরিতে উঠি ফেরিতে উঠে খুব ভালো জায়গা পেতে আমরা অনেক সময় চাই কিন্তু না কষ্ট পাই না কারণ আমরা জানি এটা অস্থায়ী আমি তো মুসাফির আমরা প্রবাস জীবনে দীর্ঘদিন থাকলো প্রবাসী আর পথচারী তো পথচারী পথচারী একটা ভালো সিট চান বাসে অথবা প্লেনে কিন্তু সিট না পেলে খুব বেশি কষ্ট পান না একটু সাময়িক কষ্ট হয় কিন্তু তার মন অস্থির হয় না তিনি জানেন দু ঘন্টা বা ঘন্টা পরে তো বিমান থেকে নেমেই পড়ব তারপরে তো আমার গন্তব্যে চলে যাব সামান্য সময়ের কষ্ট এতে আর কি আসে যায় তিনি ওই সামান্য সময়ের কষ্ট দূর করার জন্য কারোর সাথে ঝগড়া করেন না কাউকে কষ্ট দেন না নিজে টেনশন করে সময়টা নষ্ট করেন না কারণ তিনি পথচারী দর্শক এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে তো আমরা আর দুনিয়ায় কারোর সাথে ঝগড়া করতাম না আমরা তো পথচারী পথে যার সাথে দেখা হয়েছে ঠাসি মুখে বসি তার সাথে গল্প করি সমাজের মানুষগুলোকে কষ্ট না দিই আনন্দ দিই কারণ দুদিন পরে তো চলেই যাব। আর এই আনন্দ দেওয়ার মাধ্যমে তো আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারব কাজেই আল্লাহ রসুল সাল আল ইসলাম আমাদের শিখিয়ে দিলেন কিভাবে আমাদের এই জীবন জীবনযাপন করতে হবে কোন দুনিয়া গারিবন আসাব তুমি দুনিয়াতে এমন হও যেন তুমি প্রবাসী অথবা পথচারী আর আবদুল্লাব রাজি আল্লাহ তালা এই হাদিস বলে বলতেন ইদা তুমি সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে এই চিন্তা নিয়ে থেকো না তুমি প্রস্তুত থেকো তোমার কাজকর্ম এমন হবে যে সন্ধ্যার আগে বিদায় নিলেও নিতে হতে পারে আবার সন্ধ্যা হলো তুমি চিন্তা করো না যে সকাল তোমার হবেই তুমি প্রস্তুত থেকো সকালের আগেও তোমাকে চলে যেতে হতে পারে দর্শক এভাবেই প্রবাসী অথবা পথচারীর মতো থাকতে হবে সবই করতে হবে কিন্তু চেতনা থাকবে আকে জন্য যেতে হচ্ছে বিরতিতে বিরতির পরে ফিরে এসে আবারও এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखने सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टींद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 সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বারাকাতু দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা এই দুনিয়াতে জীবন জীবনযাপন করে সন্ন্যাস বৈরাগ্য অবলম্বন না করে আখিরাত মুখিত অর্জন করবো তা রসুল্লাহ সাল আলুসাল্লাম আমাদেরকে শিখালেন তিনি নিজেও এটাই করেছেন তিনি শাসক ছিলেন ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ তালা তাকে সম্পদ দিয়েছিলেন সকল যুদ্ধলব্ধ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ তাকে নিতে হতো তিনি আল্লাহর বিধান মতো নিজে গ্রহণ করতেন কিন্তু রাখতেন না দিয়ে দিতেন স্বাভাবিক জীবনযাপন করতেন কেউ সুন্দর পোশাক দিলে পরেছেন স্বাভাবিক কম দামের পোশাক পরেও থেকেছেন দুনিয়া তার অন্তরে ঢোকেনি দুনিয়ার তিনি মালিক ছিলেন দুনিয়া তার মালিক হতে পারেনি আর এজন্যই অতি সাধারণ বিছানায় তিনি শুতেন। রসল্লা সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন সাহাবি এসেছেন বসেছেন শুয়ে আছেন চাটায়ের উপরে উঠে বসেছেন খোলা পিঠে লাল লাল দাগ হয়ে গিয়েছে সাহাবি কষ্ট পেয়েছেন চোখে পানি এসে গিয়েছে ইয়া রসল বিশ্বের অন্যান্য শাসকেরা কত বিলাসিতা করে আপনি শুধু আল্লাহ রসুলই নন আপনি এই রাষ্ট্রের প্রধান আপনি এত কষ্ট করেন আপনার কোষাগার থেকে খরচ করতে হবে না আপনারও খরচ করতে হবে না আমরা আপনার জন্য একটা সুন্দর গদি বানিয়ে দিই কি প্রয়োজন আছে তারা কাহা দুনিয়ার সাথে আমার সম্পর্কটা এটাই যে একজন রাকেব আরোহী মরু দিয়ে চলে যাচ্ছে প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে একটা গাছের ছায় কিছুক্ষণ বসেছে এরপর গাছকে গাছের জায়গায় রেখে চলে গিয়েছে দর্শক আমরা যদি ছায় বসতে যাই রোদে ক্লান্ত হয়ে কিছুক্ষণের জন্য একটা গাছের ছায় বসি সেখানে কি আমরা সুন্দর করতে ব্যস্ত থাকব যে এই গাছের ছায় খুব সুন্দর একটা ঘট্টর করি দেখা যাবে ঘর বানাতে বানাতে সময় শেষ আমার ব্যস্ততা এসে গিয়েছে আমরা ছায়াটাকে উপভোগ করার চেষ্টা করি এটাই হলো রসল্লা স্লামে সেখানেও দুনিয়ায় বেঁচে থাকতে হবে পরিবার সম্পদ সাংসারিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে কিন্তু আমার চেতনা থাকবে আখেরাতের দিকে দুনিয়া আল্লাহ যা কিছু আমাকে দিবেন এটা দিয়ে আখেরাত কোরআয়ের চেষ্টা করতে হবে আল্লাহ কোরআনতে কথাই বলেছেন ফিমা আল্লাহ তালা কুরআন কারিমে কারুনের গল্প বলেছেন কারণ মৌসা আলি সালামের কমের লোক ছিল অনেক সম্পদ অর্জন করেছিল সেই সম্পদ তাকে অহংকারী করে ফেলেছিল তাই সমাজের দিনদার ভালো মানুষগুলো তার কাছে করল লাফরাহ অহংকারী হয়ে না ইন্না লাহ ফারাহিন অহংকারীদেরকে বিলাসীদেরকে আল্লাহ ভালোবাসেন না এরপর তারা ইসলামের মূলনীতি বললেন আল্লাহ তালা তোমাকে যা দিয়েছেন অবতাকে ফিমা আতাকাল্লাহদ্দার আল্লাখেরা আল্লাহ তালা তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে আখেরাত কিনতে থাকো আখেরাতের জন্য ব্যয় করো সমাজে দাও দরিদ্রদের দাও কল্যাণে ব্যয় করো পিতা মাতাকে দাও বলেছেন কেমেনা দুনিয়া সমাজকে দিতে হবে আল্লাহর পথে ব্যয় করতে হবে তোমাকে ভুলে যাবে না তোমার জন্য যেটা লাগে তোমার সামাজিক পারিবারিক মর্যাদা উপভোগের জন্য যেটা লাগে এটা তুমি ভোগ করো কিন্তু বাকিটা দিয়ে আখেরাত ক্রয় করতে থাকো ওয়া আহসেন কামা আহসান আল্লাহ আল্লাহ তোমাকে যেমন করুণা করেছেন দয়া করেছেন তুমি মানুষের প্রতি দয়া করো সমাজের প্রতি করুণা করো সমাজমুখী হওয়া আত্মকেন্দ্রিক হয়েও না এটাই ইসলামের মূলনীতি ইসলাম বৈরাগ্য আনেনি নি ইসলাম সমাজমুখী তা আখেরাত মুখীতে দর্শক কাজেই আমাদের মনগুলো আখেরাত মুখী হবে দুনিয়ামুখী নয় দুনিয়ামুখী আর আখেরাত এই দুইজন মানুষের পার্থক্য হল যে আল্লাহকে ভুলে গিয়েছে পশুর মতো হয়ে গিয়েছে আর যে ভবিষ্যতের কথা মনে রেখেছে আল্লাহর কথা মনে রেখেছে সে মানুষ হয়ে গিয়েছে কাজেই আমরা অনুশীলন করব, আমরা সমাজ বিমুখ হব না আত্মবিমুখ হব না সন্ন্যাস অবলম্বন করব না আল্লাহ তালা সন্ন্যাস অবলম্বন করতে দেননি সংসার ছেড়ে দেব না সন্তানদের দায়িত্ব ভুলে যাব না এগুলোও এবারত তবে আমাদের চিন্তা হবে আখেরাত মুখী আমাদের মন মানসিকতা হবে আখেরাত মুখী এটা অনুশীলন করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো একদিন চলে যেতে হবে এটা মনে রেখো তাহলে তোমাদের এই দুনিয়ার উপভোগ হারাম অর্জন করব কষ্ট দেব এই চিন্তা দূর হয়ে যাবে কারণ আমরা তো দুনিয়াতে যত জুলুম যত অনাচার পরের অধিকার নষ্ট সবই করি যখন আমরা মৃত্যুর কথা ভুলে যাই দুনিয়ামুখী হয়ে যায়। তাই আত্মাকে পরিশুদ্ধ করতে আমাদেরকে আখেরাত মুখী হতে হবে অনুশীলন করতে হবে আখেরাত মুখিতার আর আল্লাহ রসুল সাল্লাম তাই আমাদেরকে বলছেন এজহাদিস আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন দুনিয়ার ব্যাপারে নির্লোভ হও দুনিয়ার ব্যাপারে লোভ করো না দুনিয়া তোমার হাতে থাকবে কিন্তু লোভই হই না তোমার অন্তর থাকবে নির্লোভ তাহলে আল্লাহ তালা তোমাকে প্রেম করবে আর মানুষের হাতে যা আছে এটা থেকে নির্লভ হয়ে যাও মানুষও তোমাকে ভালোবাসবে দর্শক আমরা অনেক সময় নিজেদের কষ্টের কারণে অভাবের কারণে মানুষের সহযোগিতার লোভী হয়ে যায় অনেক টাকা আছে যদি আমাকে কিছু দিত আমাদের আচরণে এটা প্রকাশ পায় অন্তরটাকে আল্লামুখী করি আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন হাদিসে বলেছে মান্না জালি ফাকা কাহ ফালাহাবিল্লাহ যদি কারোর কষ্ট বিপদ আসে আল্লাহ তাল্লার কাছে তা পেশ করে আল্লাহ মিটিয়ে দেন আর যখন সেই কষ্টটা মানুষের কাছে পেশ করে তখন সে কষ্ট মেটে না সে ছোট হয়ে যায় মানুষের কাছে তাই আমরা এই যুহুদ দিয়ে শুধু আল্লাহর প্রিয় হব না আমরা দুনিয়াতে মাথা উঁচু করে সত্যিকার মনুষ্যত্ব অর্জন করতে পারব যখন আমরা বুঝব যে আমাদের গতি আখেরাতে দুনিয়া কেউ কিছু দিতে পারে না আল্লাহ তালাই সব কিছু দেন আর দিলেই কি আর না দিলেই কি এ দুনিযাত তো একদিন ছেড়ে দিতে হবে তাই আল্লাহ রসুল সাল সালাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে নির্লোভ হতে শিখিয়েছেন দর্শক সাহাবেকেরাম নির্লোভ ছিলেন কিন্তু দুনিয়ার ব্যাপারে নিষ্ক্রিয় ছিলেন না তারা সম্পদ অর্জন করেছেন টাকা পয়সা অর্জন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন পরমোখাপেক্ষে থাকেননি কিন্তু তাদের সম্পদ তাদের অন্তরকে কেড়ে নেয়নি মালিক হয়ে যায়নি অর্জন করেছেন ব্যয় করেছেন সম্পদ বেশি থাকলে আলহামদুলিল্লাহ কম থাকলেও আলহামদুলিল্লাহ তাদের হৃদয়ের প্রশান্তি কখনও দূর হইনি কারণ তাদের সামনে তো আখেরাত দুনিয়া আসছে নেই আমরা গাড়িতে চড়ে যাচ্ছি ভালো সিট পেয়েছি আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে কষ্ট লাগে না ভালো ফুলের বাগানের পাশ দিয়ে যাচ্ছি মজা লাগে খারাপ পরিবেশ দিয়ে যাচ্ছি এত কষ্ট লাগে না এই তো কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এটাই হলো ইসলামী জহুদ এটাই হলো নির্লবতা এটা আমাদের অর্জন করতে হবে একটু মনকে পরিশীলিত করতে হবে এভাবেই আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারব নির্লবতা অর্জন করলে লোভ কমে যাবে अब हानाहानी कमिए देव जुलूम चले जामक होते पर आल्ला तला के सत्यारे इसलमसम्मत निर्लवता अर्जन कर तौफिकदान करमीन दर्शक सहज सहज अंतर कर्मगुलर अन्नतम कर्म हलो आल्ला कृतज्ञता आल्लर जन्र्धारण आल्ला फैसलए सन्तुष्ट था अंतर के बेपारे परशीलित करा সবর শকর এবং হৃদ কান আল্লা রসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে এগুলো শিখিয়েছেন আল্লাহ কোরআনকে রেমি নির্দেশ দিয়েছেন আমরা পূর্ববর্তী বিভিন্ন পর্বে সবর শকর বিষয়ে আলোচনা করেছি আপনারা শুনেছেন হৃদয়কে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে দিতে হবে সকল অবস্থায় আমরা যখনই কোনো কষ্ট পাব আমাদের মনের কষ্ট তিন কারণে অতীত নিয়ে বর্তমান নিয়ে ভবিষ্যৎ নিয়ে অতীত নিয়ে মনে কষ্ট হয় অমুক কষ্ট দিয়েছে অমুকটা পাইনি না পাওয়ার ব্যথা আল্লাহ থেকে বা মানুষ থেকে এটাকে কৃতজ্ঞতায় রূপান্তরিত করতে হবে আমি ওইটা পাইনি কিন্তু অনেক কিছু পেয়েছি আল্লাহ তোমার সক্রিয়া সকল ব্যথা বেদনার ভিতর দিয়ে তুমি আমাকে এই পর্যন্ত এনেছো ভবিষ্যতের চিন্তা এটা তো সম্পূর্ণই মিথ্যা আল্লাহ ইনশাল্লাহ আমার ভবিষ্যৎ ভালো করবে বর্তমানেও ব্যথা থাকে কষ্ট থাকে অসুখ বিসুখ থাকে এগুলো কষ্ট নিঃসন্দেহে কষ্ট এই কষ্ট প্রথমে সবর আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন কিন্তু আরও তো হতে পারতো অনেকের তো এর কষ্ট আছে এই কষ্টের ভিতর আমার কল্যাণ আছে এই সব চিন্তা যখন আমরা করব সব কষ্ট দূর হয়ে যাবে পারিবারিক জীবনে স্ত্রীর আচরণে স্বামীর আচরণে কষ্ট লেগেছে সন্তানের আচরণে কষ্ট লেগেছে হতেই তো পারে আল্লাহ তালা কোরআন করে আমি আমাদের শিখিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে এর ভিতরে যে কল্যাণ আছে এই চেতনা আমাদের ভিতরে আনতে হবে আসা আনতাকুয়ান তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবে ভালোভাবে আচরণ করবে হয়তো তাদের ভিতরে কোনো খারাপ দেখবে কিন্তু হতে পারে আল্লাহ তার ভিতর অনেক কল্যাণ দিয়েছেন কাজেই সামাজিক জীবনে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে বর্তমানেরই অনেক কষ্ট আছে এটাকেও প্রথমে সবর ধৈর্য এরপরে শকুরে রূপান্তরিত করতে হবে আল্লাহ তালা আমাদের তো ফিক দান করুন দর্শক আজকের পর্বে আর লম্বা করতে পারছি না আল্লাহ আল্লাহতলা বাঁচিয়ে রাখলে পরবর্তী পর্বে এ জাতীয় অন্যান্য বিষয়ে আলোচনা করবো আল্লাহ তালা ততদিন আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি সোভানাকালামিকা আশহাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক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 ज्ञान रखा जरूरी जानते हम देखम कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल छत टी बांगल